আবদুল্লাহ ইবনু উমর রদাহ তালাহ হতে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা ইয়াহুদীদের বিরুদ্ধে যুদ্ধ করবে এমন কি তাদের কেউ যদি পাথরের আড়ালে লুকিয়ে থাকে তাহলে পাথরও বলবে হে আল্লাহর বান্দা আমার পেছনে ইয়াহুদি আছে তাকে হত্যা করো